মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله حمدا الشاكرين واوصلي واسلم على النبي الامين وعلى الطيبين الطاهرين وصحبه اجمعين وبعد دورের বন্ধসের শব্দ শিক্ষক ভাইবন্দের কে শুভেচ্ছা Mubarak با জানিয়ে শুরু করছি আমাদের কোরআন কেন্দ্রিক আলোচনার আয়োজন শুন কোরআন পড়ি কোরআন বুঝি কোরআন দিয়ে জীবন গড়ি কোরআন দিয়ে জীবন গড়ার আজীবন আল্লাহ রব্লা আলমিন যেন কোরআনের আঙ্গিনায় আমাদেরকে একত্রিত করেন কোরআন যেন আমাদের ইউনিটির মাধ্যম হয় কোরআন দিয়ে যেন আল্লাহ সুফহানা হুয়াতালা আমাদেরকে একত্রিত করেন দুনিয়াতে এবং আখেরাতে আমিনিয়া রব্লা আলমিন আমার ভাইরা আলোচনা চড়ছে সুরাত উন্নস নম্বর থার্টি সিক্স এখানে আল্লাহ যেখানে বলেছেন বিহি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না এই যে কথাটা আল্লাহ তারা বলেছেন এই শরিকের ব্যাপারে আমরা কথা বলছি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না আল্লাহ এক দিয়েছেন সে যেন হঠাৎ করে আসমান থেকে পড়ে গেল আর পাখি তাকে ছো মেরে নিয়ে গেল আর ইন সাহেক একদম নিচে তাকে পৌঁছে দিল পাখির লন্ড ভন্ড করে দিল আর তাকে অধোপননের অতল তলে তাকে তলিয়ে দিল তার আর কোন উপায় থাকলো না মানুষ সিরক করে বসে আল্লাহর রুবুয়াতের মধ্যে মানুষ সিরক পরে বসে আল্লাহর আসমা এবং সেফাতের মধ্যে আমরা আলোচনা করেছি রুববিয়াতের মধ্যে কীভাবে মানুষ শেরক করে অনেকেই মনে করে আল্লাহ ছাড়া আরো রব আছে তারা রুববিয়াতের মধ্যে শেরক করে অনেকেই মনে করে যে আল্লাহর সঙ্গে পৃথিবীকে পরিচালনা করার জন্য আরো শক্তির দরকার হয় আল্লাহ নিজেই বলছেন আল্লাহর আর কেউ লাগে না ফিহিমা আলি হাত আল্লাহ ছাড়া যদি এই আসমান আর জমিনের মধ্যে কোনো মায়াবোধ থাকত যদি কোনো রব থাকতো থাকত আসমান আর জমিন নষ্ট হয়ে যেত ধ্বংস হয়ে যেত দুইজন থাকলে বলতো যে আমারটা আমার তোমারটা তোমার দেখেন না এক রাজ্যে দুই রাজা হলে যা অবস্থা হয় এরকম অবস্থা হতো আজ আল্লাহ এক জমিনের মালিকানাও এক আল্লাহ এক আসমানের মালিক কেন্দিন আল আমিনে তিনি রব আল আমিন কে তিনি কন্ট্রোল করেন সমস্ত সৃষ্টি জগতের কন্ট্রোলার তিনি সমস্ত সৃষ্টি জগতের চারিসার তিনি সমস্ত সৃষ্টি জগতের লর্ড তিনি সমস্ত সৃষ্টি জগতের তিনি প্রতিপালক আর সুপারভাইজার তিনি কন্ট্রোলার তিনি সবই একমাত্র আল্লাহ আলা আমর আল্লাহ আমার ভাইরা আসমা এবং সিফাতের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহর যে নাম আছে এই নাম অন্য কাউকে দেওয়া যায় না आल्लर जी गुणावली गुणावली है रहमत आल्लर मध्य आर कल्लाहमत एक ना अल्लाह आल्ला दया माय रहमत के एक भाग एक भाग दिए चल ल सृष्टिजगत एर पर देखें समस्त सृष्टि जगत मध्य माया महब्ब मायर सन्तान दे चोर पानी फेले स्वामी स्त्री कीभे मोहब्बत कर प्रेमिक प्रेमिका के क्यों महब्बत कर पाखी तार्चा के क्यों महब्बत कर महब्बतर उ दुनिया पुरो गल्पुरटक सबकिू मोहब्बत चले अथच सारा दुनिया जा आल्ला महब्बतर एकश भागर मात्र एक मात भाग और निरानब्बे भाग आल्लाल्लाहर रेखे दिए आल्ला मोहब्बत कत बस हान आल्ला मानुषे जा নাম শুনতে অনেক সময় এক শোনা যায় কিন্তু কাম কিন্তু আলাদা এটা আমরা একটু যেন ভালো করে বুঝি আর সাথে সাথে আমরা এই কথা বলেছি আল্লাহ সুভায় না হওয়া তা আলাকে এমন কোন নাম আমরা দিবো না যেই নাম আল্লাহ নিজে নিজেকে দেন নাই যেমন আল্লাহকে আমরা খোদা বলবো না খোদাটা আল্লাহর নাম নয় উর্দুতে ফার্সিতে হিন্দিতে খোদা বলি আমরা খোদা হাফিজ বলি আপনারা খোদা হাফিজ বন্ধ করে দিয়ে আল্লাহ হাফিজ বলবেন खोदा हाफेजा शरियत अनुजाई बोला ठीक है कारण जहां तबा कर लेने बुझे स्वेच्छा जो अन्या करी अल्लाह सुबहन का नाजात पाना जन ख इम्पोर्टेंट इन खुबी जरूरी भाइरा जन कथा टे मने रखी যে আল্লাহ যেই নাম নিজেকে দেন নাই ওই নাম আমরা আল্লাহ কে না আর আমরা নিজেরা আল্লাহর কোন নাম নিবো না অথবা আবদুল্লাহ বলবো আব্দ মানে হলো বান্দা আমা হলো বান্দি পুরুষ এবং মহিলা ডিফারেন্স এই জন্য আবদুল্লাহ এবং আমাতুল্লাহ এটা বলবো আমরা যেন নিজেই কেউ রহমান হয়ে না যায়, রহিম হয়ে না যায় করিম না হয়ে যায় আমরা কেউ যেন জ্যামে এনা হয়ে যায় বরং আবদ দিয়ে তার সঙ্গে আমরা বলবো। আব্দুল করিম নিজে করিম হয়ে যাব না বাসে থব না আবদুল বাসে থব এটা আমরা যেন সবাই খেয়াল রাখি এরপরে মানুষ সবথেকে বেশি শির করে যেটা সেটা হলো এবাদতের মধ্যে মানুষ শির করে এবাদত হলো একমাত্র আল্লাহর আমরা আলোচনা করেছি এবাদতের লম্বা আলোচনা করেছি এবাদতের মধ্যে যদি শিরকের মিশ্রণ হয়ে যায় সেখানে এখ্লাস থাকে না আমি আল্লাহ প্রত্যেক কমিউনিটির মধ্যে প্রত্যেক উম্মতের মধ্যে রসুল পাঠাইছি কি জন্য রসুল পাঠাইছি আল্লাহর করবে আর তে তোমরা অ্যাভয়েড করবে তাহলে দেখেন এক আল্লাহর ইবাদত করবে আল্লাহকে এক মেনে তাওহিদ আমরা তাহিদবাদী ওয়াহেদানিয় এক আল্লাহর আমরা এবাদত করব এবাদতের মধ্যে কাউকে শরিক করব না করব। আল্লাহ করি আল্লাহ কেন শরিক করি না কারণ শরিক করলে আপনি যদি আল্লাহর সঙ্গে আরো কেউ আছে মনে করেন তো কয়জন আছে মনে করবেন এক একজন এক এক রকম বলবে কেউ বলবে তেত্রিশ কোটি আছে কেউ বলবে যে না এখানে সান আছে হোলি স্পিরিট আছে কে বলবে না এখানে মাদার ম্যারি আছে কে বলবে না ওজায়ের আছে কে বলবে না এখানে জিজাজ আছে নানা যাবে কয়জনকে আলাইহে তিনি যখন ইউরোপে এসেছিলেন ডিগ্রি করতে তখন তার সুপারভাইজার বলেছিল ইকবাল তুমি তো একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ একজন বুদ্ধিমান বিচক্ষণ মানুষ হয়ে এত ইন্টেলেকচুয়াল পারসন তুমি कजर माइल दूरे क्या सुने घर तुम्हारे कुछ रेखे दिशो अन्ते ज्ञान बुद्धि नाई बुद्धिसाधी नहीं हाउ डु डूट इकबाल तुम कि रहमत आलहर जवाब दिए আমাকে হাজার জায়গায় সেজদা করার থেকে বাঁচায় আমি একমুখী আর আপনারা বহু তখন সুপারভাইজার হেসে বলেছিলেন ইকবাল আজকেও তোমার সাথে পারলাম না তুমি আজকে উইন করলে কথা ঠিক আমরা এক আল্লাহকে আমাকে হাজার হাজার থেকে বাঁচায় আমি আল্লাহকে সেজদা না করলে কখনো গিয়ে আমি সেজদা করব ওই মূর্তি কে কখনো চেষ্টা করবো অমুক বন্ধুকে কোন সময় গিয়ে চেষদা করবো অমুক ছবিকে কোনো সময় সেজদা করব অমুক মিনারকে। এক আমাকে হাজার থেকে বাঁচায় আই এম নট কনফিউজিদবাদী আমি এক মুখী আই বিলিভ ইন ওয়ান আমরা প্রথমে এই সবাইকে ডিনাই করি আপনি তাহিদ মানতে হলে আগে সবকিছুকে ডিনাই করতে আপনি বলেন কোনো ইন মাহবুদ নাই আল্লাহ আল্লাহ তা আল ছাড়া আর কোনুদ নাই আপনি যদি তৌহিদবাদী হতে চান সবকিছুকে ডিনাই করবেন নো নো নো আই ডিভিপ্টবাদী হতে চান হয়ে যাবেন কাউকে মানেন না এরপরে একজনকে মাত্র মানবেন সব নেগেটিভ ওয়ানলি ওয়ান পজিটিভ আমার ভাইয়েরা এই জন্য এবউহিদবাদী না হয় আল্লাহ তালা ওই ইবাদতকে একদম হাবা আম্মান সৌরা করে দিবেন একদম উড়াই দিবেন এর কোনো মূল্য আল্লাহ রবাহ আলমিনের কাছে থাকবে না এই আবাদতের মধ্যেই সবথেকে বেশি শির্ক হয়েছে এবাদত যেগুলো আছে এটা আল্লাহর জন্য হবে মাত্র এজন্য আসুন এবাদতের মধ্যে যেন আমরা কেউ শির্ক না করি এবাদতের এই সম্পর্কে আমরা আরও কথা বলবো কিন্তু এর মধ্যে সময় হয়ে গেল ছোট্ট একটা বিরতির উই আর গোয়িং ফর এ ভেরি শর্ট ব্রেক অ্যান্ড উইল বি ব্যাক সুন আফটার দ্য ব্রেক আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত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 शांति इवदान समाज शांति बुधवार रेटायबीजी मुहम्मद सलह मणिमुखन मालिक रदीअल्लाहू अनु बोल रसूल्लाह सलम तुम्हारा सहज पंथा अवलम्बन करो कठिन करो ना सुब निराश करो ना सेही बुखारी प्रथम खंड इल्माय हाथी संख्या ऊन सत्तर থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা আসালাম যে জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক বিরতির পরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা শিরকের আলোচনা করছি যে এবাদতের মধ্যে মানুষ কীভাবে শির করেছে আর এই শির্ক যুগ যুগান্তর ধরে চলে এসেছে আর এই শির থেকে মানুষকে মুক্ত করার জন্য নবী এবং রসুলরা এসেছেন আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাসাল্লামকে আল্লাহ নিয়ে এসেছেন এবং মানুষের হৃদয়কে মূর্তি থেকে পবিত্র করার জন্য লাত মানাত রজ্জা হবল যা কিছু রয়েছে সবগুলোর এই যে ময়লা হয়ে গেছে। ময়লা আবর্জনাকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ সুহান হওয়া তাহলে পৃথিবীতে পাঠিয়েছিলেন চোদ্দোশো বছর হয়ে গিয়েছে দেশে দেশে আবার এই জঙ্গলের জন্ম হয়েছে দেশে দেশে আবার এই মূর্তি আবার বসানো শুরু হয়েছে এখন আমরা আবার জেগে উঠতে হবে আল্লাহনী যেভাবে জেগে উঠেছিলেন এসে গেছে হক এসে গেছে বাতিল পরাজিত হয়েছে বাতিল আসে পরাজিত হওয়ার জন্যই কাজেই এবাদতের মধ্যে যেন কোনো অবস্থাতে কাউকেই যেন আমরা কোনোভাবেই যেন আমরা শিরক না করি কাউকে যেন শরিক না করি আপনার সালাত আপনার সিয়াম সবকিছু আপনার দোয়া আপনি যখন কিছু দরকার আল্লাহর কাছে চাইবেন আর কারো কাছে আপনি চাইবেন না কারণ আর কেউ আপনাকে দিতে পারবে না আপনি যদি কোনো মন্দিরে গিয়ে সাই সাইবাবার কাছে গিয়ে বলেন যে আমাকে খেলায় জিতাই দিও উনি আপনাকে খেলায় জেতাতে পারবেন না কারণ আল্লাহ ওনাকে অ্যাবিলিটি দেন নাই আপনি যদি কোনো জায়গায় গিয়ে কাউকে বলেন যে আমার বরকত দিও আমার ভাগ্যকে পরিবর্তন করে দাও তিনি আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারবেন না আপনার এবং মন্দ। আল্লাহ পক্ষ থেকে হয় আপনি অন্য সময় কিছু চাইবেন না। ছেলের দরকার আল্লাহর কাছে চান মেয়ের দরকার আল্লাহর কাছে চান আমি জানি আমার অনেক নিঃসন্তান মায়েরা অনেক নিঃসন্তান বোনেরা অনেক বছর বিয়ে হয়েছে সন্তান হয় না আপনারা খুব কষ্টে আছেন। আল্লাহকে বলেন ওই আল্লাহ আপনাকে সন্তান দিবেন ওই আল্লাহ আপনাকে সন্তান দিবেন আর আল্লাহ এটা হলো আল্লাহ তুমি আমাকে সৎ সন্তান দান করো তুমি মানুষের দোয়া শুনে থাকো এটা সুরা আল ইমরান এসেছে আর সুরাতা রেখো না আমার তুমি ওয়ারিস বানাও আর ইব্রাহিম আলহামের দোয়া সুরা সফতের একশো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইব্রাহিম আল্লাহকে বললেন রবি হাবলি তারা আল্লাহ আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ওহিয়ে এসেছে যদি অন্য কারো কাছে চাইলে সন্তান দিতে পারবে তারা দুইজনেই জানতো তাদের স্ত্রীদের সন্তান জন্ম দেওয়ার মতন অ্যাবিলিটি নাই তারা সন্তান জন্ম দিতে পারবে না তখন এখন যে অপারেশন বের হয়েছে ব্যাংককে গিয়ে মাদ্রাসে গিয়ে অথবা আপনি সিঙ্গাপুরে গিয়ে ওয়াইফকে ব্যবস্থা আমি তার ওয়াইফ এর করে দিলাম অপারেশনের ব্যবস্থা আল্লাহ নিজে করে দিলেন আল্লাহ তো কুন ভয় এখন অপারেশন আল্লাহ আকবার। কাজেই সন্তান যাদের হয় না সন্তান দরকার আল্লাহ আল্লাহ আপনাকে দিতে পারবে যেন আপনার যা প্রয়োজন একমাত্র আল্লাহর কাছে গিয়ে বলবেন এজন্য জন্য করতে গিয়ে চাইতে গিয়ে যেন আমরা শির করে না বসি মাজারে গিয়ে খানজাহান আলীর মাজারে গিয়ে আল্লাহ মহিনুদ্দিন আলমিন ওনাকে দেওয়ার ক্ষমতা দেন নাই বাইজিদ মুস্তাম রহমতুল্লাহ আলাইহি কোনোদিন চিটা তিনি জানি নাই চিটা তার কবরও নাই কেউ কেউ বলেছেন একবার বেড়াতে গিয়েছেন কিন্তু ওখানে থাকেন নাই এরপরে তার মাজার হয়ে গেছে সেখানে ওখানে মাজারে গেলে দেখবেন যুবক যুবতীরা আসে। ওখানে গাছের সাথে আপনার সুতা বান্ধে রেখে যায় পাথর বেঁধে রেখে যায় যে কি হবে কাজে পাথরটা আস্তে আস্তে ভারী হবে গাছের ডালের যখন ওজন হবে তখন গর্ভের সন্তান হবে নাওজিবিল্লা আগের দেখ শত শত মানুষ গিয়ে এখানে সের করে আসতেছে আমি নিজে গিয়ে দেখেছি খাদেমকে জিজ্ঞেস করলাম যে এখানে তো বাইজ বস্তি আসে নাই ষ্ট হয়ে যাচ্ছে এই ইমান আঁকিদ আঁকে যেন আমরা কোনো সময় জলঞ্জলি না দেই। আমার ভাইরা আমার বোনেরা এজন্য আপনারা মাজারে এরকম করবেন না একমাত্র মানন করা যায় আল্লাহর উদ্দেশ্যে মান্যত যদি করেন আল্লাহর জন্য মান্যত করবেন কোন মাজারের উদ্দেশ্যে মাননত করবেন না কোন হাজির উদ্দেশ্যে মান্যত করবেন না কোনো গাজির উদ্দেশ্যে মাননত করবেন না কোন পীরের উদ্দেশ্যে মান্যত করবেন না কোন হুজুরের উদ্দেশ্যে মান্যত করবেন না একমাত্র মান্যত করলে আল্লাহকে খুশি করার জন্য করবেন আর আল্লাহর জন্য আপনি আপনার মান্যতকে পূরণ করবেন খাজা বাবার জন্য যদি মান্যত করেন তাহলে এটা শেট করে ফেলবেন আপনি কাজেই আমরা যেন এই অ্যাবাদাত যেটা মান্যত করাটা একটা এবাদাত এই অবাদাতের মধ্যে যেন আমরা শেরক করি না বসে অনেক মানুষ জানে না বোঝে না সেজন্য তারা শেরক করে বসে এই কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি আপনারা নিজেরা যেন সচেতন হওয়ার আর এরপরে আপনারা নিজেরা সচেতন হওয়ার পরে মানুষকে যেন সচেতন করেন ছোটবেলায় আমাদের মা চাষিদেরকেও দেখেছি তারা বিভিন্ন মাজারে মান্য করতেন আমরা যখন একটু বড় হয়ে বুঝাইছি তারা এটা বন্ধ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ ছোটবেলায় দেখেছি মায়েরা বাবারা বাচ্চাদেরকে নিয়ে মাজারে যেত সেখানে গিয়ে বাচ্চাদেরকে গোসল করায়তো কুমির আছে কুমিরে মুরগি খাওয়াইতো কুমিরা খায় না সবগুলো ফকির যেগুলো আছে বড় মশলা এগুলো সব খেয়ে ফেলে এগুলো নিয়ে যায় একবার দিবে ফেলে কয় কিনা না খাবে না কালো ভাড় সাদা ভাড় কত কি দেখেছি সেখানে এগুলো সব আপনার শেখ এরকম সেখানে গিয়ে আপনি গোসল করালে আপনার বাচ্চার অসুখ বিসুখ ভালো হয়ে যাবে এই শির কারণ আপনি যখন অসুস্থ হন তখন সুস্থতা দেওয়ার একমাত্র আল্লাহ। যখন আমি অসুস্থ হই একমাত্র আল্লাহই আমাকে সুস্থ করতে পারেন আপনি মনে করবেন না অমুকের মাজারে গিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করি তাহলে আমি জিতে যাব। না এটা ঠিক হবে না जीतानुर मालिक आल्ला हारानुर मालिक कत जने शुरू करलो जीतते तो कलचार चालू करबेंटा आल्ला हुजुर राजनीति तो आल्लाभ की जीवन ही तो शेष आल्ला के बाद दिए कई बेपारे जान सांघातिक सवधान थी बेपारे जान अवस्थाते करी আমরা আমাদের ইমানকে যেন বিক্রি করে না ফেলি মধ্যে একের পরে এক মানুষ করে যাচ্ছে মানুষ না বুঝে নিজের এবাদতকে ধ্বংস করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে মাজারের জন্য করে যাচ্ছে। মাজারে গাড়ি ভরে ভরে হাজারে হাজার কাতারে কাতারে মানুষ এখানে যাচ্ছে মাজারের তব আরো চিঠির মধ্যে করে আপনার বাড়িতে চলে আসতেছে এর থেকে বরকত মনে হয় আর কিছু নাই যদি মাজারে এত বরকত হইত তাহলে আল্লাহ রসুলের মাজারের থেকে বড় মাজার আর কার হতো যদি পীর ভালোই হতো তা আল্লাহ রসুলের থেকে বড় পীর কেউ নাই কোথার বড় পীর বড়র বড় বড় আলহাস আপনি পীর হিসেবেই মানেন কিন্তু আল্লাহ রসুল যেভাবে মানতে বলেছেন সেইভাবেই মানবেন অন্য কোন মানুষকে আপনি এইভাবে সীমা লঙ্ঘন করবেন না কারণ আল্লাহ সুখান হুয়া তাহ আপনার জন্য এটাকে অ্যালাউ করে अल्लाह सुबहना शीर्ाहर कर बसाई करी जार संग्लाटके हबा मन सुरक्षा শিরক মুক্ত হতে হবে নির্ভেজাল হতে হবে তাও যদি না হয় আল্লাহ আল্লাহ কোনো সময় এটাকে কবুল করবেন না আল্লাহর কাছে এটা যাবে না আল্লাহ এটার কোনো গুরুত্ব দিবেন না আল্লাহ রব আলিন কোনো কোন মূল্যায়ন করবেন না কাজেই আসুন আমরা সবাই সাবধান হই খুব ভালোভাবে সাবধান হই আমরা তৌহিদবাদী হয়ে যাই তৌহিদের ভিত্তিতে ওয়াহদানিয়াতের ভিত্তিতে ওয়ানব আল্লাহর ভিত্তিতে আমরা আল্লাহ সুহান হুয়া তাল ইবাদত করি আল্লাহ তহ আমাদের প্রত্যেকটা ইবাদতকে সিরক মুক্ত করে একমাত্র অলি ওয়জহিল্লা খালেস আল্লাহর জন্য তৌহিদের ভিত্তিতে ইবাদত করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আল্লাহ সুফহান হুয়া তালা আমাদের সবাইকে কবুল করুন আর সুন্দর ইবাদতের মধ্যে দিয়ে আমাদের জীবনকে গড়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আজকে আমরা আমাদের এই আলোচনা এই পর্যায়ে এখানে শেষ করছি আবারও আপনাদের সাথে ইনশা আল্লাহ দেখা হবে আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন বরক হুসেন জাহাঙ্গীর আলম জান কেন মুর ই মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত সাড়ে নটায় আপন সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় he faces I mean, is, is. Uh, is, uh, about... he listens my question is about the beard about what the people believe in gian says so number 1 is the help of allah he satisfies in the light of glorious quran an authentic hadith if allah helps you believe me, you have to get success catch dr zakir <laughs> টু গেট কনভিন্সিং অ্যান্ড ভ্যালে ডান্স এস ডায়ল করুন ডক্টর জাকিরকে প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় পাপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস বাংলায়